রাহর রহীম পরম দয়াময় নিরতিশায় মেহরবান আল্লাহর নামে আলি ফুল্লা তিলক চুলখি ইহা আল্লাহর কিতাবের আয়াত আর তোমাদের প্রতি তোমাদের রবের তরফ হইতে যাহা কিছু নাজিল করা হইয়াছে তাহা একান্তই সত্য কিন্তু অধিকাংশ লোকই তাহা মানিয়া লইতেছে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 शमंडल के दृश्यमान निर्भर व्यती रेख प्रतिष्ठित कर चंद्र के अनुसार ही गोटा व्यवस्थार प्रति जिन एक निर्दिष्ट समय चलते और आल्लम क्या करशन समूह सुस्पष्ट और विस्तारित भाणना करें সম্ভবত তোমরা তোমাদের রবের সহিত সাক্ষাতের কথা নিঃসন্দেহ বিশ্বাস করিবেল অনুবী হৈনিত নইন ইন্হ ইন্ন ফিদিল কৌমি অথন विस्तृत करहते पहाड़े खुटी गाड़िया राखियाँ नद नदी प्रवाहित कर सब रकम फल फलदी जोड़ा सृष्टि कर दिन रे आवर्तित करें ये समस्त जिन्य असंख्य निदर्शन रही जहां चिंताशील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 আর লক্ষ্য করোতে ভিন্ন ভিন্ন অঞ্চল যাহা পরস্পর সংযুক্ত আঙ্গুরের বাগান রহিয়াছে ক্ষেত খামার আছে খেজুরের গাছ আছে যাহাদের কিছু এককাণ্ড বিশিষ্ট এবং কিছু দ্বৈত বিশিষ্ট একই পানি সবকেই সিক্ত করে কিন্তু সাদের দিক দিয়ে আমরা কিছুকে খুব ভালো বানাইয়া দেই আর কিছুকে কম ভালো এই সব জিনিসের অসংখ্য নিদর্শন তাহাদের জন্য وا اولائك الاغلال في اعناقهم واولائك اصحاب النارهم فيها خالدون এখন যদি তোমাদের বিষয়ের উদ্বেগ হয় তবে লোকদের এই কথাটি তো অধিক বিষয়ের বিষয় আমরা যখন মরিয়া মাটি হইয়া যাইব তখন কি আমাদিগকে পুনরায় নতুন করিয়া সৃষ্টি করা হইবে ইহারা সেই লোক যাহারা নিজেদের রবের সহিত কুফরি করিয়াছে ইহারা সেই লোক যাহারা গলদেশে শিকল পড়িয়া আছে ইহারা জাহান্নামি এবং জাহান নামেই চিরকাল থাকিবে ওয়িলিস কবিল ও ইন্ন খেল শুল্ল এই লোকেরা ভালোর পরিবর্তে মন্দের জন্য তাড়াহুড়া করিতেছে অথচ তাহাদের পূর্বে শিক্ষাপ্রদ দৃষ্টান্ত সমূহ অতীত হইয়া গিয়াছে আসল কথা এই যে তোমার রব লোকদের অত্যধিক বাড়াবাড়ি সত্ত্বেও তাহাদের প্রতি ক্ষমা প্রদর্শনী করিয়া থাকেন আর ইহাও সত্য যে তোমার রব কঠিন শাস্তিদাতা যে লোকেরা তোমার কথা মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহারা বলে এই ব্যক্তির প্রতি উহার রবের তরফ হইতে কোন নিদর্শন অবতীর্ণ হইল না কেন आस तुम तो शुद्ध सवधानकारी और प्रत्येक जरूर पथ प्रदर्शक रही आल्ला प्रत्येक गर्भवती स्त्रीलोक गर्भ सम्पर्क अवहित जहा किचू ता गर्भ जन्म नई ताहा আর যাহা কিছু তাহাতে কম বেশি হয় সে সম্পর্কেও তিনি পুরাপুরি প্রতিটি জিনিসের জন্য তাহার নিকট একটা পরিমাণ নির্দিষ্ট রাজ গোপন ও প্রকাশ্য সবই তাহার জ্ঞাত তিনি মহান সর্বাবস্থায় তিনি সর্বোচ্চে অবস্থান করেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি উচ্চ স্বরে কথা বলুক কিংবা নিম্ন স্বরে আর কেউ রাত্রির অন্ধকারে লুক্কায়িত থাকুক কিংবা দিনের আলোকেই চলিতে থাকুক তাহার জন্য সকলই সমান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 প্রতিটি ব্যক্তির সম্মুখে ও পিছনে তাহার নিয়োজিত পাহারাদার লাগিয়া রহিয়াছে যাহারা আল্লাহর হুকুমে তাহার দেখাশোনা করে আসল কথা এই যে আল্লাহ কোন জনগোষ্ঠীর অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জনগোষ্ঠীর লোকেরাই নিজেদের গুণাবলী পরিবর্তিত করে और आल्ला जख कनगोष्ठ अकल्याण कर सीधान कर तक कहारोंब्ध हा आल्लर बिुद्धेह यह रकम जरूर सहायक और सहा हईते सम्मुखे विद्युत चमकइया जहा देखिया तुम्हारे मन भीतर संचाराय आशाओ जागे पानी भरा मेघेर संचार करुशी वहु अशी दुलह मेघे गर्जन ताहारी प्रशंसा सहकारे पवित्रता बर्णना करें फिरिस्तागंज ताहार प्रतापित गर्जनकारी वज्र के पाठान एवं जहाँ पर चान ठीक तक ही निक्षेप करें जख लोक आल्ला सम्पर् झगड़ाई लिप्त है वस्तुत चाल बड़ई शक्तिशाली وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِ لَا يَسْتَجِيبُونَ لَهُمْ بِشَيْءٍ إِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَا إِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَا إِلِيَ بِلُغْفَاهُ وَمَا هُوَ بِبَارِغِهِ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالِ <تصفيق> আল্লাহকে বাদ দিয়া এই লোকেরা আর যেসব শক্তিকে ডাকে তাহারা তাহাদের ডাকের কোনই জবাব দিতে পারে না তাহাদিগকে ডাকাতো এমন ব্যাপার যেমন কেউ পানির দিকে হাত প্রসারিত করিয়া ইহার নিকট আবেদন জানায় যে তুই আমার মুখের মধ্যে পৌঁছিয়া যা অথচ পানি সেই পর্যন্ত কখনোই পৌঁছিবে না ঠিক তেমনিভাবে কাপিরদের দোয়াও লক্ষ্যভ্রষ্ট তীর ছাড়া কিছুই নয় তিনি আল্লাহ আসমান ও জমিনের সব জিনিস ইচ্ছাই হোক আর অনিচ্ছায় হোক কেবল তাহাকেই সিদ্ধা করিয়া থাকে আর সব জিনিসের ইচ্ছায়া সকাল সন্ধ্যা তাহার সম্মুখে নতো হয় উল মর অম লিখুন আল বর উল হচ্ এই লোক দিগো কে জিজ্ঞাসা করো আসমান ও জমিনের রবকে বলো আল্লাহ অতঃ্পর তাহাদিগো কে বলো ইহাই যখন প্রকৃত ব্যাপার তখন তোমরা কি তাহাকে বাদ দিয়া এমন সব মাবুদকে নিজেদের কর্মকর্তা মানিয়া লইয়াছ যাহারা খোদ নিজেদেরও কোনো কি কখনো এক হইতে পারে আলো ও অন্ধকার কি কখনো এক হয় তাহা যদি নাই হয় তবে ইহাদের নির্দিষ্ট শরিকরাও কি আল্লাহর মতোই কিছু সৃষ্টি করিয়াছে যে সে কারণে ইহাদেরও সৃষ্টি করার ক্ষমতা আছে বলিয়া সন্দেহ হইয়াছে বল প্রত্যেকটি জিনিসেরই সৃষ্টিকর্তা হইতেছেন মাত্র আল্লাহ তিনি একক ও সর্বজয়ী ফু যায় আহিল কে লি কেউ দুরিবুল শক্ত লিখ দুরিবুল্ল সাল্লাহ আসমান হইতে পানি বর্ষণ করেন এবং প্রতিটি নদীনালা নালা নিজ নিজ সামর্থ্য অনুপাতে উহাকে বহন করিয়া লইয়া যায় আর যখন প্লাবন আসে তখন উপরিভাগে ফেনারাও জাগিয়া উঠে আর এই রকমের ফেনা সেই সব ধাতুর উপরও জাগিয়া উঠে যাহা অলংকার ও তৈজস পত্র বানাইবার জন্য লোকেরা গলাইয়া থাকে এই উপমা দ্বারা আল্লাহ হক ও বাতিলের ব্যাপারটিকে স্পষ্ট করিয়া তোলেন যাহা ফেনা তাহা উড়িয়া যায় আর যাহা মানুষের জন্য কল্যাণকর তাহা জমিনে স্থিতিশীল হয় এইভাবে আল্লাহ উপমা দ্বারা নিজের কথা বুঝাইয়া থাকেন যেসব লোক আপন রবের আহ্বান কবুল করিয়াছে তাহাদের জন্য কল্যাণ রহিয়াছে আর যাহারা কবুল করিল না তাহারা যদি দুনিয়ার সমগ্র সম্পদেরও মালিক হইয়া বসে এবং ওই পরিমাণ আরো সংগ্রহ করিয়া লয় এই আর তাহাদের পরিণতি যাহার নাম ইহা অত্যন্ত খারাপ ঠিকানা যে ব্যক্তি তোমার রবের পক্ষ হইতে তোমার প্রতি অবতীর্ণ এই কিতাবকে সত্য বলিয়া জানে আর যে ব্যক্তি এই মহাসত্যের ব্যাপারে অন্ধ ইহারা দুজনেই সমান হইয়া যাইবে ইহা করিয়া সম্ভব হইতে পারে উপদেশ তো কবুল করিয়া থাকে আর তাহাদের কর্মনীতি এই হয় যে তাহারা আল্লাহ নিজেদের ওয়াদা পূরণ করিয়া থাকে এবং উহাকে মজবুত করিয়া বাঁধিয়া লওয়ার পর আর ছিন্ন করিয়া ফেলে না। নাহাদের আচরণ এই হয় যে आल्लासब सम्पर्क सम्बन्ध के बहाल रखार निर्देश दियां सब बहाल राखे निजेद रब के भये और ताहर निकट हईते खूब खराब भाव हिसाब ला हईबे नई मर्मे आतंकित था والذين صبروا ابتغاء وجه ربهم واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا, سرا وعلانيا ويدرؤون بالحسنه السيئه اولئك لهم عقبا داع هذاর <تصفيق> অবস্থা কি হয় জি নিজেদের রবের সন্তুষ্টি জন্য তারা ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে আমাদের দেওয়া রিজিক হইতে প্রকাশ্য ও গোপনে খরচ করিতে থাকে আর অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিরোধ করে বস্তু তো পরকালের ঘর এই লোকদের জন্য নির্দিষ্ট অর্থাৎ তাহা এমন বাগবাগিচা যাহা তাহাদের জন্য চিরদিনের বাসস্থান হইবে তাহারা নিজেরাও সেখানে প্রবেশ করিবে আর তাহাদের বাপদাদা তাহাদের স্ত্রীবর্গ এবং তাহাদের সন্তানদের মধ্যে যাহারা পুণ্যবান তাহারাও তাহাদের সঙ্গে সেখানে যাইবে ফেরাগঞ্জ চারিদিক হইতে তাহাদের সম্বর্ধনা জ্ঞাপনের জন্য আসিবে সালামুন এবং তাহাদিগকে বলিবে তোমাদের প্রতি শান্তি বর্ষিতে থাকুক তোমরা দুনিয়ায় যেভাবে ধৈর্য অবলম্বন করিয়াছিলে উহার বদৌলতে তোমরা ইহার অধিকারী হইয়াছ সুতরাং কতই না উত্তম পরকালের এই ঘর হুম সুদ পক্ষান্তরে যেসব লোক আল্লাহর প্রতিশ্রুতি কে শক্ত ভাবে ধারণ করার পর তাহা ভঙ্গ করে जहाँ सब सम्पर्क और सम्बन्ध का फेले जहां जुड़िया राखिवार आल्लार्देश दिया जा पृथ्वी विपर्य सृष्टि करोग्य और ताहर जन परकाले रही अत्य खराब जो আল্লাহ যাহাকে চান রিজিকের প্রাচুর্য দান করেন আর যাহাকে চান পরিমিত পরিমাণে রিজিক দেন এই লোকেরা দুনিয়ার জীবনে আনন্দে নিমগ্ন হইয়া আছে অথচ দুনিয়ার জীবন পরকালের তুলনায় সামান্য পরিমাণ সামগ্রী ছাড়া আর কিছুই নয় সব লোক অস্বীকার আছে তাহারা বলে এই ব্যক্তির প্রতি তাহার রবের নিকট হইতে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হইল না बोलो, आल्ला के चान पथभ्रष्ट कर दिखे जा लोकर आई मानिया लइया हृदय आल्लार सरण परम शांति लाभ कर सरण जिन जहाँ द्वारा हृदय परम शांति अनुक सत्य दावत के मानिया लइयाकल करा सौभाग्यवान আর তাহাদের জন্যই রহিয়াছে উত্তম পরিণতি কবিহ উম এইরূপ মর্যাদা সহকারে আমরা তোমাকে রাসুল বানাইয়া পাঠাইয়াছি এমন এক জনগোষ্ঠীর মধ্যে যাহাদের পূর্বে বহুসংখ্যক সংখ্যক মানব গোষ্ঠী অতীত হইয়া গিয়াছে যেন আমরা তোমার প্রতি যে পয়গাম নাজিল করিয়াছি তাহা তুমি এই লোকদিগকে পৌঁছাইতে পারো এ অবস্থায় যে এই লোকেরা তাহাদের অতিব দয়াময় আল্লাহর প্রতি অমান্যকারী হইয়া রহিয়াছে তাহাদিগকে বল তিনি আমার রব তিনি ছাড়া আমার আর কেহ মাবুদ নাই তাহারই উপর আমি ভরসা করিয়াছি এবং তিনি আমার সহায় ও আশ্রয় উল্লিয় আর কি বা ঘটিত যদি এমন কুরার নাজিল করা হয়তো যাহার জোরে পাহাড় চলিতে শুরু করিত কিংবা জমিন দীর্ণ হইয়া যাইত কিংবা মৃত ব্যক্তির কবর হইতে বাহির হইয়া কথা বলিতে শুরু করিত বরং সমস্ত ক্ষমতা ইতিয়ার তো আল্লাহরই হস্তে নিবদ্ধ তাহা হইলে ইমানদার লোকেরা কি যে আল্লাহ চাহিলে সমস্ত মানুষকে হেদায়ত দান করিতেন যেসব লোক আল্লাহর সহিত কুপোর আচরণ অবলম্বন করিয়া চলিয়াছে তাহাদের উপর তাহাদের কার্যকলাপের দরুন কোনো না কোনো বিপদ আসিতেই থাকে তাদের ঘরের কোথাও তাহা অবতীর্ণ হইতেই থাকে এই ধারাবাহিকতা আল্লাহ হয় নিশ্চয়ই আল্লাহ তাহার ওয়াদার বিরুদ্ধতা করেন না तुम्हारे बहु नबी सब समय शासन छुअुल्ला তবে যিনি প্রতিটি প্রাণের ই উপার্জনের উপর দৃষ্টি রাখেন লোকেরা তাহার কিছু সরিক নির্দিষ্ট করিয়া রাখিয়াছে হে নবীর ইহাদিগকে বলো তাহাদের নাম করো, দেখি তাহারা কাহারা। তোমরা কি এক নতুন কথার যাহার অস্তিত্ব তিনি নিজের জমিনে আছে বলিয়া জানেন না? কিংবা তোমরা কেবল মুখে যাহা আসে তাহাই বলিয়া ফেলিতেছো। প্রকৃত কথা এই যেসব লোক সত্যের দাওয়াত মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহাদের জন্য তাহাদের কুটকৌশল সমূহকে আকর্ষণীয় করিয়া দেওয়া হইয়াছে निक्षेप कर এই ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনেই আজাব রহিয়াছে আর পরকালীন আজাব তো ইহা হইতো কঠিন ও কঠোর তাহাদিগকে আল্লাহর আজাব হইতে রক্ষা করিবে এমন কেহই নাই مثل الجنة التي يوعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقب الذين اتقوا وعقب الكافرين النار متاكي <تصفيق> لوگ در جلنو جه جاننا تير وعدا کرا ہوئيا چه تهار پوری چواه اي উহার নিম্ন দেশ হইতে নদ নদী প্রবাহিত হইতেছে উহার ফল আর সত্য অমান্যকারীদের পরিণতি এই যে তাহাদের জন্য রহিয়াছে জাহান নামের আগুন হে নবি যে লোকদিগকে আমরা ইতিপূর্বে কিতাব দিয়াছিলাম তাহারা এই কিতাব যাহা আমরা তোমার প্রতি নাজিল করিয়াছি পাইয়াই সন্তুষ্ট আর বিভিন্ন দলের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা ইহার কোন কোনো কথা মানে না তুমি স্পষ্টত বলিয়া দাও आहानी प्रत्यवर्तन और ताहार, ताहार दिखे এই নির্দেশের সঙ্গেই আমরা এই আরবি ফরমান তোমার উপর নাজিল করিয়াছি এখন যদি তুমি তোমার নিকট আগত এই ইলম বর্তমান থাকা সত্ত্বেও লোকদের মনস্কামনার অনুসরণ করো তাহা হইলে আল্লাহর মোকাবেলায় তোমার না কোনো সাহায্যকারী থাকিবে না তাহার পাকড়াও হইতে কেহ তোমাকে বাঁচাইতে পারিবে وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبِلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرْهِيَةً وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِيَ بِآَيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٍ تومار پوربے او امرہ بہو شانکھاک نوبی رسول پاٹھائیا چھی ایبا ام تحا دیکھو আর আল্লাহর অনুমতি ব্যতী রেখে নিজেই কোন নিদর্শন আনিয়া দেখাইয়া দিবে কোন রাসুলেরই এই শক্তি ছিল না প্রত্যেক যুগের জন্যই একখানি কিতাব রহিয়াছে বস্তুত আল্লাহ যাহাই চান নিশ্চিহ্ন করিয়া দেন আর যাহাই ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন উম্মুল কিতাব তো তাহারই নিকট রক্ষিত আর হে নবী এইগকে আমরা যে খারাপ পরিণতির হুমকি দিতেছি উহার কোন অংশ আমরা তোমার জীবদ্দাসাতেই দেখাইয়া দেই কিংবা উহা প্রকাশিত হওয়ার পূর্বেই আমরা তোমাকে উঠাইয়া নেই অবস্থা যাহাই হোক না কেন তোমার কাজ শুধু পৌঁছাইয়া দেওয়া আর হিসাব গ্রহণ করা আমার কাজ অ্যা মহাতিবালি সুক্মিহিহু হিসেব এই লোকেরা কি দেখিতে পায় না আমরা এই জমিনের উপর দিয়া আগাইয়া চলিয়াছি चारिदिक्ण करना पुनर्विवेचन कर ইহার পূর্বে যে সব লোক অতিক্রান্ত হইয়া গিয়াছে তাহারা অনেক বড় বড় অপকৌশলের আশ্রয় গ্রহণ করিয়াছিল কিন্তু আসল সিদ্ধান্ত কৌশল তো পুরোপুরি আল্লাহরই মসজিদে নিবদ্ধ রহিয়াছে তিনি জানেন কে কিসব সব উপার্জন করিতেছে আর অচিরেই এই সত্য অমান্যকারীরা দেখিতে পাইবে কাহার পরিণাম ভালো এই অমান্যকারীরা বলে তুমি আল্লাহর প্রেরিত ন বলো আমার ও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট অতঃ্পর এমন সব ব্যক্তির সাক্ষ্য जाहर निकोट आसमानी किताबेर इल्म रही है